السلام عليكم ورحمة الله الحمد لله وكفى والسلام على عباده الذين اصفواه أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين রসুল্লা الله الله كما قال করিম বরকত উম্মতিন আইন দিনের মেহনতের মুজাহ ফির নিয়ে তলব নিয়ে কোরআন হাদিসের য়ে একটি কথা বলা এবং শ্রবণ করার সুযোগ সমাজের কত মানুষ এখনো তারা মসজিদ ছিলেনা নামাজ কি জিনিস তারা বুঝে না আল্লাহ আমাদেরকে নির্বাসিত করেছেন মনোনীত করেছেন এই মসজিদের পরিবেশে আসার জন্য কৌভিক দান করেছেন মুসিদ কি জিনিস আমাদের বাসাবাড়ির ঘরের মতো না সন্ন্যাস্তরিকায় প্রবেশ করে এতে কাফের নিয়ত করে তাহলে যতক্ষণ পর্যন্ত এই ঘরের মধ্যে থাকবে কোনো এবাদত না শুধু যদি চুপচাপ বসে থাকে কোন এবাদত না জিকির না তসবি নাই তারপর আল্লাহ লেখাইতে থাকে মসজিদে ঢোকার সময় ছন্নার পাঁচটা ছন্নাদের কথা আছে পাঁচটা ছন্নার এক নম্বর বিশ্কিল্লা পরা দুই নম্বর শরীফ করা তিন নাম্বার দোয়া পড়া তিনটাকে মিলা এইভাবে করতে হয় এরপরে প্রবেশ করা এতে কাফের নিয়ত করতে হয় এই ঘরে যখনই ঢুকবো আমি আপনি যতক্ষণ সময় থাকবো এতে কাপের নিয়তে যদি ঢুকি চুপচাপ বসে থাকেন কোন ইবাদত না কোন জিকির না তারপর আল্লাহ তো বার কয়াতাল আমার আপনার আমল নামায় ন এতে কাপের সব দান আর এই সুযোগটা আল্লাহ তালা বারো মাসের জন্য চব্বিশ ঘন্টা সময়ের জন্য সব সময় দিয়ে রাখছে যখনই এই ঘরে আমরা ডুবো যতটুকু সময়ের জন্যই ঢুকবো এতে কাপের নিয়ত করে ডুবো আল্লাহ বহু উঁচা ঘর এটা মর্যাদান্বিত ঘর আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে আমাদেরকে এই ঘরের জন্য কবু জানেন আল্লাহ তালার দয়া যদি সামলে হাল না হইতো তাহলে আমরা এই ঘরে ঢুকতে পারতাম घर प्रवेश अधिकार पतम घर की बुसतम ना रसूल वालेकुमल रहमतर सागर हिदायतर सागर अल्लाह रसूल बोलानी रब्बी रहमत अल्ल आलमीन लिल आलमीन আল্লাহ তালা আমাকে বিশ্ব জন্য রহমত হিসেবে হেদায়ত হিসেবে পাঠিয়েছে এজন্য জন্য বলা হয় রহমতের সাগর হেদায়তের সাগর সমুদ্র এই সমুদ্রের কিনারায় অনেক মানুষ বসবাস করছে কিন্তু তারা হেদায়াত পায়নি আল্লাহ রসুলের পার্শ্বে বসা ছিল লোক আল্লাহ রসুলকে একবার দেখে নাই বারবার দেখেছেন তারপরও তাদের ইমান নতি হয়নি হয়েছে আবু জাহা আবু তাহলে আবুল আহা তাদের হয়নি যারা হুজুর কে দেখা তো আল্লাহ তালা তাকে রহমত দিয়ে দিবেন পৃথিবীর কোন শক্তি নেই সে ঠেকাইতে পারে আল্লাহ তালা আমাদের রহমত দান করছে এই ঘরের প্রবেশ অধিকার দিয়েছে আমার রহমত আমি রহমত দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ তালা আমাদেরকে এই ঘরে প্রবেশ অধিকার দিয়ে আল্লাহ তালা আমাদেরকে রহমতের অধিকারী বলে ঘরে যে দোয়া করা হয় আল্লাহ তুমি আমার জন্য খুলে দাও রহমতের দরজা সমূহের দরজা সমূহের কি আছে আমাদের জীবনে অনেক কিছুর ক্ষেত্রে রহমত দরকার সেই রহমতের দরজা সমূহ এখানে আছে এ আল্লাহ খুলে দাও জন্য বোখারি শরীফের হাদিসে আছে বান্দা যতক্ষণ পর্যন্ত এই ঘরের মধ্যে থাকে রহমতের ফেরে তাদের দোয়া পাইতে থাকে কেন দোয়া পাইতে থাকে যে চুপচাপ যদি বসেও থাকে থাকে যে নিয়তে তারপর ভাই আল্লাহ তালার কাছে এই জিনিসগুলোর অনেক দাম দিনের সামান্য একটা কাজ সামান্য সামান্য একটা ফিকির সামান্য একটা মেহনত এটা আল্লাহ তালার কাছে কতটুক দাম সমস্ত দুনিয়াকে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয় আর ওই দুনিয়াটাকে একজন ব্যক্তিকে যদি হয়। আল্লাহ তালা আমাদের মধ্যে দিনের ফিকির দিয়েছেন আজকে আমরা এখানে বসেছি কেন যাদের ফিকির আছে তারা বসেছি যাদের তলব আছে পিপাসা আছে তারা এখানে বসেছি যাদের পিপাসা নাই ওরা উঠে চলে গেছে আল্লাহ তালা আমাদেরকে এই দিনের দিয়েছেন ফিকির দিয়েছেন বহু দাম আল্লাহ তালার কাছে বহু দাম যারা দুনিয়াতে দিনের ফিকির করবে দিনের জন্য মেহনতের ফিকির করবে দিনের জন্য মেহনতের পিপাসা পয়দা করবে নিজের মধ্যে পিপাসা পয়দা করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে সব ধরনের টেনশন থেকে মুক্ত রাখবেন এবং পরকালীন জিন্দেগীতেও তাদের কোন চিন্তা টেনশন থাকবে না তারা সরাসরি জানাতে চলে মিলে আল্লাহ তোমার বলেছে যদি কারো দিনের মধ্যে ঢুকে যায় তাহলে এই ফিকিরা তো উঁচা ফিকির যে এই ফিকিরের মাধ্যমে আল্লাহ তা হে আল্লাহ তুমি তাকে দুনিয়ার সব ধরনের টেনশন থেকে মুক্তি দান করো এবং পরকালীন জিন্দগির টেনশন থেকে তাকে মুক্তি দিয়ে দাও ফিকির আছে মুসলমান গরিব হতে পারে গরিব হওয়াটা কোন দোষ না কক্ষান্তরে একজনের কাছে অনেক সম্পদ আছে কিন্তু তার কাছে ইমান নেই অনেক সম্পদ আছে কোটি কোটি সম্পদ আছে কিন্তু তার কাছে আল্লাহ নাই বলতেছি আল্লাহ কিছু নাই বাসা বাড়িও নাই ঝুবড়িতে বসবাস করে কিন্তু তার আছে ইমান দিন আছে মৃত্যুর পরে আল্লাহ তালার রেজামন্দিন সন্তুষ্টি নিয়ে সে সরাসরি क्षमता प्रधानमंत्री प्रस्ताव दवाहता ना कुछ हमारा प्रस्ताव ग्रहण हो जाए एक आल्ला सर तरह सम्पर्क नहीं दिन नहीं ভাই যে আল্লাহ তাল্লাহকে পাইলো সে সব কিছুই পাইল আর যে আল্লাহকে হারাইলো তার দুনিয়াও হারাইলো তার আখেরা তো হারাইলো সব কিছু হারাইল একটু নিহি মেরা তো সব মেরা ফলক মেরা জুনি মেরি মালা তুমি এক আল্লাহ যদি আমার জীবনে আসো তোমার সন্তুষ্টি যদি আমি পাই তাহলে আসমানও আমার জমিনও আমার দুনিয়াও আমার কবর জগতেও কল্যাণ আমার করতালীন জিন্দাগি তো কল্যাণ আমার জানা তো আমার আর মাওলা তুমি এক আল্লাহ যদি আমার জীবনে না আসো আমি যদি তোমার রিজামন্দি হাসিল না করতে পারি তাহলে আমার সব জায়গায় পরেশানি হবে কষ্ট হবে আমার সব সবকিছুই বরবাদ হয়ে যাবে আমার জীবনটাই শেষে তোমায় সে আল্লাহ তালাকে পাওয়ার জন্য আল্লাহ তালা দিনের মেহনতের জন্য আমরা এখানে বসেছি জান্নাতিরা প্রথমে জাননাতে গিয়ে আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহান সকল প্রশংসা আল্লাহ জান্নাতের চেয়ে শান্তি আনন্দকে যদি একত্রিত করা হয় জান্নাতের এক যার্রা পরিমান এক জার্রা পরিমাণ সুখ শান্তির বরাবর হবে আল্লাহ রসুল হাজিদের মধ্যে বলেন যে জান্নাতে যখন মানুষ চলে যাবে কোন বিষয়ে তার আফসোস থাকবে না টেনশন থাকবে না পরিসানি থাকবে না কিন্তু একটা বিষয়ে আফসোস থাকবে পরিতাপ থাকবে টেনশন থাকবে সেটা হলো কি রহমতুল্লাহ জিকির এর মধ্যে এই হাদিজ শরীফটা এনেছে জান্নাতিরা হ্যাঁ সময় ওই মুহূর্ত যেটা আমি ছাড়া কাটায় আসছি যে মুহূর্ত আমি এবার আল্লাহ স্মরণ ছাড়া আমি ওটার জন্য আমার আফসোস শত আফসোস যদি ওই সময়টা যদি আমি দুই রা কাট লাফল করতে পারতাম ওই সময়টাতে যদি আমি দুইবার সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ শুনতে পারতাম আজকে জান্নাতের মধ্যে আমার মর্যাদা হইতো প্রমোশন হইতো শ্রেণী থাকবে বস আছে তার উপরে আছে তার উপরে আছে জান্নাতির আফসোস করবে যে জুনিয়র যেই মুহূর্তটা আমি জিকির ছাড়া কাটায় ভাই আমাদের জীবনের কত সময় দেখেন আল্লাহ স্মরণ ছাড়া কাটে অতিবাহিত হয়ে তাহাবাই গেরাম যারা আল্লাহর খাস বান্দা ছিল তারা এক একটা মুহূর্তকে কত মূল্যায়ন করেছে আর কি সময়ের এক একটা মুহূর্ততে আমার আপনার জিন্দাগির সময়গুলো কিন্তু বরফের মতো গোলে গোলে শেষ হয়ে যায় বরফ মনে করেন আপনি কিনেছেন কিনে যতক্ষণ সময় রাখছেন কালক্ষেপণ হয়েছে সেটা ক্ষয় হচ্ছে লয় হচ্ছে হতে হতে হতে এক সময় নাই হয়ে যায় আমার আপনার জিন্দগি ঠিক এরকম এই আজকের মুহূর্ত মনে করেন এই মুহূর্তটা এই মাহটা আজকের দিনে আরো যদি হায়ার থাকে মাগরীব পাইতে পারে কিন্তু আজকের মাগরিব কিন্তু আর কোন দিন আসে না কোন হাই অমর মেসলে বরফ কম রফতারস্তা চুপকে চুপকে দমবাদম আমি আপনি ঘুম যাই क्योंकि गुपने घुमे मध्य अपन हाट केषे घुम गए घुम गए समय गुलाो चले जा घूम गा क्यों अपन सफर चलते से, से। अपनी कबर दिखे पावा मानुषे एक, एक समय जाए मुहूर्त जाए मानुष कबर दिखे पा पड़े आखिर सामने दिखे आ दुनिया दिखे जाए आल्ला रसुलर हादिस আল্লাহ বলেন প্রতিটি মুহূর্তে দিকে যায় আর আমার আপনার সফর চলতেছে কিসের সফর কবরের দিকে সময় তো ভাই যেই সময়টা আমি আপনি জিকিট ছাড়া কাটাইতেছি জান্নাতিরা জান্নাতে গিয়েও যদি আল্লাহ ভাগ্য ভালো করে জান্নাতে গেল ওই সময়ের জন্য আত্মস হাই দুনিয়া তো ওই সময়টা কেন আমি অবজ্ঞা করেছি সব সময় সাহাবাই গ্রামদেরকে আখেরাত মুখে করতেন আখেরাতের কথা বুঝেছেন দুনিয়ার কথা বুঝেছেন আমরা তো এরকম অভ্যাস আমাদের দুই চার পাঁচজন জমা হলে দুনিয়ার গল্প শুরু হয়ে গেছে কে করছে কে কতটুক জমি জমা লাগাইছে কে কতটুক টাকার মালিক হয়েছে কবরের যে মাইয়েতটা এই মাইয়েতের কাছে দুই রাগাত নফল নামাজের কত দাম জানো এই সমস্ত সম্পদ দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে দুই রাগাত নফল নামাজ তাদের কাছে উত্তম শুধু দুই রাঘাত নবল নামাজ নাই মাইয়ের কাছে কিন্তু তাদের জন্য এই সুযোগ নেই হে সাহাবিরা তোমরা তো মনে করো দুই রাঘাত নামাজ তারা ঘুরা ঘুরে করেও দুই রাঘাতের দুই রাঘাত নামাজের কত মূল্য ওই মাইতরা বুঝতেছে তোমরা বুঝতেছো भाई सुबह नामीट होना जरा दुनिया गवाज पढ़े ठीक है नेक आसबेंद जरा आल्ला खास बंदा दुनिया कुरान तेला खूब कुरानते कबरे गा कुरान तेला होटर को बिंदुओं नेकी लेखा নেকি তো বন্ধ হয়ে গেছে মৃত্যুর সাথে সাথে নেই বন্ধ আমি পাবে তাছাড়া না ভাই আমার আপনার জিন্দাগি সময় গুলো কিন্তু চলে যাচ্ছে এই যে আসছে আমরা এখানে বসছি এটা এ বাদক কারণ আমরা মসজিদে বসেছি ওজুর সাথে বসেছি এবং দিনের কিছু কথা চলতেছি এটা সম্পূর্ণ এ বাদক এই গোলা এবং সোনা যদি আল্লাহর জন্য হয় আমি আপনি নষ্ট করেছি এটাকে জিন্দগি বলে এক বুজুর্গও বয়োজ্যেষ্ঠ মানুষ অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনার বয়স কত এক লোক আপনার বয়স কত হয় আমার বয়স তিরিশ বছর হুজুর আপনি কেন তিরিশ বছর বলতেছেন কি আবার জুবান হচ্ছে মন চায় নাকি আপনার বলতেছে না দেখো আমি তিরিশ বছর কেন বলছি তিরিশ বছর থেকে আমি আল্লাহ তালার ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করতেছি আলহামদুলিল্লাহ আমার বয়স বলতেছি যে তিরিশ বছর বয়স ভাই আমরাও জিন্দগি নষ্ট করেছি মানে বরবাদ করেছি এই জন্য আফসোস করতে হবে আফসোস করতে হবে আমার জিন্দগি উচিত আমি নষ্ট করেছি বরবাদ এই আফসোস যাদের ভিতরে আসবে আল্লাহ আল্লাহ সেটা বহু বড় আমার কাছে তুমি আমার জীবনের সময়গুলোকে তুমি নেকির কাজের মধ্যে ইবাদতের কাজের মধ্যে ব্যয় করার ঠিক গিয়ে কি বলা ভাবে যুগে স্বর্ণ যুগের মানব বলা হবে এই কথাটা ব্যাখ্যা কি স্বর্ণ যুগের স্বর্ণ মানব তার মানে তাদের জিন্দগি প্রতিটি মুহূর্ত তারা আল্লাহ আল্লাহ স্মরণের মধ্যে অতিবাহিত আল্লাহের অতিবাহিত করা হয় ওই সময়টা আল্লাহ তালার নিকটে স্বর্ণ চাঁদি যেমন দামি তার চেয়েও কোটি কোটি গুণ দামি হয়ে আল্লাহ তালার নিকটে ওই সময়টা পরিগণিত এই জন্য সাহাবাহিক রামদের বলা হয় স্বর্ণ যুগের স্বর্ণ মানব আর আমরা আমাদের জিন্দাগীর সময়গুলোকে পানির মতো অপচয় করে আমরা নষ্ট যে আমাদের জিন্দাগীর সময় এগুলির কোনো দাম নাই কেন কারণ আমরা নষ্ট করে ফেলতেছি বরবাদ করে ফেলতেছি এগুলি মাটির টুকরো আর ঢিলার যেমন মূল্যহীন এটা ওরকম মূল্যহীন হয়েছে আমাদেরকে স্বর্ণ যুগের স্বর্ণ মানব বলবে না আল্লাহ রসুলের যুগকে বলা হয়েছে भाई दिन मेहनत करा आल्ला तलाक दामी अनेक अनेक दामी आल्ला दिन सामान्य सामान्य कष्ट आल्ला तलाबाद কিতাবে আছে একজন ব্যক্তি মেসওয়াক মেসওয়াক করা এটা কিন্তু দিনের সুন্নাত এবং অজুরও সুন্নাথ দুইটাই গুরুত্বপূর্ণ সুননাথ যারা নিয়মিতভাবে মেসওয়াক করবে আল্লাহ তাবার কথা তারা মৃত্যুর আগে তাদের কালীবা নীত করবে তাদের মৃত্যুটা ইমানের উপরে হবে হেদায়তের উপরে হবে এই বাসার তাল্লা নিয়মিত নিয়মিতভাবে মেসওয়াক করতে এটা একটা জরুরি সুননাথ দিনের নিদর্শন দিনের সুন্নাথ এবং অজুর সুন্নাথ হয়ে এই জন্য মেসওয়াকিটা আছে আল্লাহ রসুলের বড় জিনিস দিতেন আল্লাহ রসুলের নিয়ম একবার স্বপ্নে আল্লাহ রসুলের স্বপ্নটা কিন্তু ওই আল্লাহ রসুল স্বপ্নে দেখতেছেন জোনার হাতে এরকম দুটা মেসওয়াক আছে ওনার সামনে দুটা লোক আছে এটা বড় মানুষ বয়সের দিক থেকে বড় মর্যাদার দিক থেকে বড় আর একটা ছোট মানুষ করতেছেন উনি মনে করতেছেন যে মেসওয়াক ছোট সেটা আমি ছোটকে দিব আল্লাহ রসিদার নিয়ম যে ছোট জিনিস ছোট মানুষকে দেয় কারণ জিবরিলেন বলছে হুজুর আপনি মেসওয়াক বড় মানুষ যিনি ওনাকে দেন কারণ মেসওয়াক দেখতে যদিও ছোট এক বিঘদ কিন্তু এটার মর্যাদা আল্লাহ অনেক বড় অনেক বড় তখন হুজুর পাক সাল ওই মেসবাকি তাকে তারা বোঝানো হয়েছে কি ভাই মেস যদিও এক বিঘদ সামান্য একটা ছোট জিনিস কিন্তু আল্লাহ তালার কাছে এটার মর্যাদা অনেক বড় আছে জন্য আমরা মেসওয়াকের প্রতি পাবন্দি করবো ইনশাআল্লাহ যারা ব্রাশ করি একটা সোনাত আদায় হয় মুখের দুর্গন্ধটা দূর হয় কিন্তু ডাল ডাল ডালের যে সোনা মেসোয়াক হলো এখানে দুটো সোননাথ একটা হলো মুখ পরিষ্কার করা এটা হলো ডাল মেসওয়াক ডাল দ্বারা একটা এই জন্য ডাবল সুনাদ আদায় হবে যদি ডাল দ্বারা করা এই জন্য মেসওয়াক আমরা প্রভাবণ তো ভাই আমি বলতেছিলাম যে দিনের জন্য সামান্য মেহনত আল্লাহর কাছে খুব দানি তো একজন ব্যক্তি মনে করেন মেসওয়া এটা ডান পকেটে রাখছে এখন মেসওয়াক পরার সময় সময় বাম পকেটে খুঁজতেছি খুঁজতে একটু বেড়ে ফাঁসা হয় না। পাচ্ছে না যেমন ডান এক পকেটে আর এক পকেটে এতরূপ এতটুকু আল্লাহ তালার কাছে দুনিয়া এবং দুনিয়ার সবকিছু থেকে উত্তর কিসের পরিসানি দুনিয়ার জন্য আমি কোথায় রাখলাম এইটুকু মেহনত এতরূপ পরেশানি দর্দ এই দরদের আল্লাহ তালার কাছে কতটুকু দাম দুনিয়া এবং দুনিয়ার সব সম্পদের চেয়ে উত্তর মুসলমান সবচেয়ে বড় হাতিয়ার হলো দিন আছে মুসলমান একজন আল্লাহর অলি বলতেছে মুসলমান একজন আল্লাহর অলি বলতেছে আমি দরিদ্র হইতে পারি গরিব হইতে পারি কিন্তু আমার এই দারিদ্রতার মধ্যেও রাজত্ব নিহিত আছে কারণ আল্লাহ আল্লাহ শক্তি নিহিত আছে তো আল্লাহর শক্তির চেয়ে বড় রাজত্ব আর কি হতে পারে দর্দ ঘমছে না চুনু যাহা আছে কম নিহি বলতেছে দিনের জন্য যার্রা পরিমাণ দরদ আর ব্যথা কারো অন্তরে যদি আসে এটা উভয় জগৎ থেকে উত্তম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম উভয় দিনের জন্য শিকির পয়দা করা দিনের জন্য দিনের জন্য চেষ্টা করা দেখেন আমাদের সমাজে কত মানুষ মস্তিদ ছিলেনা মস্তিদি ছিলেনা তাদেরকে দাওয়াতের কাজটা হলো মূল কাজ ছিল দিনের জন্য মেহনতার মজাহরা করা মানুষকে বুঝানো সমঝানো বুঝায় সমঝায় মানুষকে হেদায়তের দিকে নিয়ে রসুল্লাহ জন্য সবসময় অস্থির ছিলেন বেসার ছিলেন बुजाई आबू जहाल दरजा रसुल्लाघाट जो अल्लाह रसुल दरजाय पराघात कर মনে করছে যে কোনো তুফানের কবলে পড়ছে লোক লোকটা বিবাদের সম্মুখীন তাকে উঠে নিয়ে উঠে নিয়ে দেখে যে মোহাম্মদ সাল্লা বলছে কি ববার ভাতিজা কি বলো কি বলবো আর ওই যে আপনাকে ওই কালিমার কথা বলছে তখন চাচা বলতেছে আবু জাহাল বলতেছে ভাতিজা এতে এই এই তুফান বাদ দিয়ে বৃষ্টি বাদ অন্য সময় আসতে না তুমি কষ্ট বলে আখেরাতের কষ্ট আখেরাতের তান এটা হলো সবচেয়ে বড় কঠিন হবে এই যেটা আখেরাতের ফিকির করা দুনিয়াতে আমরা কি করি খুব কষ্ট পাইলে অধৈর্য হয়ে শুনে করেন কি তবে এই দুনিয়ার সমস্ত কষ্ট প্রেরেশানি টেনশন দুঃখ সবগুলোকে যদি একত্রিত করায় জাহার নামের এক যাররা পরিমাণ দুঃখের সমান হবে হবে তাহলে আমরা কেন আখেরাত ভুলে যাব আখেরাতের কথা কেন স্মরণ করাই ওই যে বললাম মাইয়ের ও বুঝতেছে যে দুনিয়াতে একবার সুহান আল্লাহ যদি বেশি বলে আসতে পারতাম একবার আলহামদুলিল্লাহ যদি বেশি বলে আসতে পারতাম আজকে জান্নাতের মধ্যে আমার মর্যাদা হয়তো প্রমোশন হচ্ছে এই ভাই আমি আপনি যতদিন বেঁচে আসি দিনের দাওয়াতের কাজ করুন আল্লাহ তারা পাঠাইছেন তিনটা কাজ দিয়ে আর কি তিনটা কাজ দিয়ে পাঠাইছেন তাদের জীবনের উদ্দেশ্য ছিল তিনটে তার মধ্যে একটা হলু আলাই হিম আয়াস আল্লাহ তা আলার আয়াসকে মানুষের সামনে তেল করে মানুষের সামনে তার মর্মার্থ বয়ান করে মানুষকে দিনের দিকে দেওয়া এই বোঝানো সমঝানো এই দিনের দাওয়াত দেওয়া নরম ভাবে গরম ভাবে নয় নবীদের তরিকাও নরম ভাবে দেওয়া এই তরিকায় দাওয়াত আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কয়াতার দয়ার মেহরবানি সারা ভিত্তি চলছে উৎকৃষ্ট আমল অনেক উত্তম আমল এই আমল যারা করবে আল্লাহ তোলা এই আমলের মাধ্যমে এবং তার মাধ্যমে অনেক মানুষের আল্লাহ হেদায়তের আল্লাহ যদি তারা কাজ নেয় তাহলে তাকে হেদায়তের মাধ্যম বানায় এক একজন সাহাবি ছিলেন কেমন তারা নিজেও হেদায়ত হেদায়ত প্রাপ্ত এবং অগণিত অসংখ্য মানুষের জন্য হেদায়তের মাধ্যম হয়েছে কি হয়েছিলেন ভাই হেদায়তের মাধ্যম তিনি জীবনের শেষ পর্যায়ে যখন দ্বিতীয়বার হজ্যে গেলেন হজ্ঞে যাওয়ার পর উনি চাইছিলেন মোদিনাতেই থাকে যাবেন আর এদিকে আসবেন না কারণ আল্লাহর অনেক শুকায় হাড্ডিসার হয়ে গেছিলেন গায়ে কোনো গোষ্ঠ ছিল শুধু হাড্ডি রাজা থার জিয়ারত করার পর রাজা জিয়ারত করার পর আগের থেকে নিয়োগ করছে আমি এখানে যাই হোক উনি গেছেন রাত্রের স্বপ্ন যোগে সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ রসুল স্বপ্ন যোগে এসে বলছে তুমি হিন্দুস্তান চলে যাও তুমি কাম লিয়া যায় আল্লা লক্ষ লক্ষ মানুষের হেদায়তের মাধ্যম বাড়িয়েছে মানে তখন উনি এতে স্বপ্ন দেখার পর সকালে উঠে এরকম ওনার সঙ্গীত সাথে যারা সমসাময়িক ওলামায়াম ছিলেন তাদেরকে বললেন যে আমি স্বপ্ন দেখি আমি আমার আমাকে বলা হয়েছে স্বপ্নে আল্লাহ রসুল বলেছেন হিন্দুস্থান চলে যাও তুমি কাম লিয়া জায়গা তো আমি কি কাজের যোগ্য আমার তো কোনো শক্তি নাই আমি তো হাড্ডিসার একটা মানুষ হাড্ডিসার আমার গায়ে তো কি চাষ তখন অন্যান্য ওলামা এক তাকে সান্ত্বনা দিয়ে বলছে দেখেন Allá, तुम, से काम लिया तुम काम काम लिया करो, ये नहीं, गया है। कास करो, नहीं।, है के कास नहीं। मारिक जाते मारिक जो इच्छा करेट काल्लाह तेहर छोट्ट छोट प्राणी द्वारा अल्लाह तला बृह बृहत् ওই যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আসছিল হস্তি বাহিনী বাহিনী আল্লাহ এক ধরনের পাখিকে বাহিনী হিসেবে ব্যবহার করেছে ওদেরকে ধ্বংস করার জন্য পারছিল না আল্লাহ তালা চাইলে তিপুরার দ্বারাও কাজ নিতে পারে আমরা মনে করতেছি শক্তি নাই কিন্তু আল্লাহ কিভাবে কাজ দিবেন কেমনে নেবেন মালিক যান হিন্দুস্থানে জুয়ারও ছিল এরকম ভাবে সমাজের সবচেয়ে খারাপ মানুষ ছিল কিন্তু তারা এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা দিয়ে পর দেখে গেছে সমাজের সবচেয়ে উত্তম মানুষে পরিণত মানুষের জীবনে পরিবর্তন ঘটেছে এই জন্য ভাই দাওয়াতের কাজ নবীদের মেহনতের একটা তরিকা তবে এটা নিঃস্বার্থ হয়ে করতে হবে নিঃস্বার্থ মেহনত করতে হবে ওটা স্বার্থ রাখা যাবে আমি আল্লাহর জন্য বলবো আল্লাহর জন্য শুনবো আল্লাহর জন্য চলবো আল্লাহর কথা আমি মানুষকে বলবো এটাকে নিঃস্বার্থ মেহনত বলা নবীরা কিন্তু এইভাবে কাজ করছে না। এজন্য ভাই এই মেহনত করার জন্য আমরা রাজি আছি তো ভাই আসলে বয়ান উদ্দেশ্য নয় দীর্ঘ বয়ান করলাম অনেক আলোচনা করলাম এটা কোন উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো আমাদের নসি গ্রহণ করার সেই ভাই আমরা সকলে যতদিন বেচে আল্লাহর কাছে না ভাই এটা আমরা ভিক্ষা চাইতে পারি না আল্লাহ আল্লাহ আমাদের যারা চলে গেছে আমাদের বাপ দাদারা যারা চলে গেছে তাদের জন্য আমরা এরকম ভাবে দোয়া করবো যে আল্লাহ তোমার কথা তাদেরকেও যেন এই কাজের আমরা যারা এই কাজ করতেছি এই কাজের একটা সব আল্লাহ তারা ইসাল সহাব তাদের আমল নামার জন্য আল্লাহ করে সময় এবং পরবর্তী সময় আল্লাহ রাস্তায় যে কথাগুলো শুনলাম আমরা বুঝলাম হৃদয়ঙ্গম করলাম এই কথাগুলোর ফলাফল কি দাঁড়ায় ভাই আসলে আল্লাহ রাস্তায় বের হওয়া আমরা যারা অনেক কিছুই জানছি অনেক কিছুই শুনছি শিখছি তারপর মনে করি যে আমাদের অনেক বড় দায়িত্বের কাছে মসজিদ কেন্দ্রিক এই কাজটা আমি আগেই বলছি এই কাজ যারা করে তারা দুনিয়ার কত মসজিদ দেখে আল্লাহ তাদেরকে যে কত মসজিদ দেখায় দেখায় কিনা একটা জেলাতে কত মসজিদ আছে থানাতে কত মসজিদ আছে তাদের কাছে নিচাব আল্লাহ তালার ঘর দেখে এই ঘর থেকে ওই ঘরে এই ঘর থেকে ওই ঘরে আল্লাহ এসেছে মসজিদে এসে খাইতেছে যা হবে না ওর এই জ্ঞান এই জ্ঞান নাই যে এতে কাপের নিহতে থাকলে মসজিদে খাওয়া যায় মসজিদে পান করাও যায় মসজিদে ঘুমানো যায় আর এতে কাপের নিহতে না থাকলে তখন যাবে না আল্লাহ রসুল সব আমাদেরকে বাতলা দিয়েছেন সাহাবাহিকেরাম আল্লাহ রসুল সহ সাহাবাহিকেরাম মসজিদে ঘুমাইছেন মসজিদে খাইছেন কিন্তু হল আমাকে আপনাকে নিয়োগ করতে হবে এই যারা কোরআন হাজি জ্ঞান নাই মূর্খতা মধ্যে আসে ওরা এগুলি করে দাওয়া তাবলীগের বিরুদ্ধে প্রবাগান্ডা করে ভাই প্রবাগানটা বাদ দিয়ে সত্যিকার অর্থে যদি আমি আপনি আল্লাহ রসুলকে ভালোবাসি দিনকে যদি ভালোবাসি যদি বিরোধিতা করে উনি কিতাবে যে তাহলে এটি নবীদের আমলের নবীদের জীবনের উদ্দেশ্যের বিরোধিতা করা হলো এই কারণে তার ইমানের সংখ্যা ইমান নিয়ে যাওয়া কঠিন হবে ভাই আমরা যারা এখনো হায়াতেন পুঁজি নিয়ে চলাচল করছি সুস্থতা সুস্থতাক্ষ আল্লাহ তালা রাখছেন ভাই কোন কোন ভাই একটু এখনই দোয়া হয়ে যাবে একটু কে কে নিয়োগ করছি না একটু উঠে উঠে সোহাগ ভাই আচ্ছা সোহাজ ভাই সোহা ভাইকে আল্লাহ তালা কবুলার মঞ্জুর করে না আল্লাহ তালা বের হওয়াটা আসান করে দিক সহজ করে দিক তহিন ভাই তহিন আল্লাহ তালা তহিনকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ তালা দিনের জন্য মেহনত করে আসান করে দিন সহজ করে দিন ফিরোজ ভাই ফিরোজ ভাই ভাই একটু দাঁড়ায় ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা ফিরোজ ভাইকে আল্লাহ সুস্থতা দান করেন হায়াতের মধ্যে বরকত দান করেন হায়াতের তৈব করেন ভাই আরো বলি দোয়া হবে এই জন্য তারেক আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ বলার জন্য তো সিদার দিনাজপুর থেকে আরিফ ভাই তিন চিল্লার জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা দিনের স্বচ্ছা দাহি মনার জন্য তৌফিক দান করেন ভাই বলে ভাই নাম কিসলাম আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা দিনের জন্য বের হওয়া সহজে তুষার হাবিব হাবিব ভাই হাবিবুর রহমান এটা তো আরো ভালো নাম সুন্দর সাদেক ভাইকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন ডিসেম্বরে আল্লাহ তালা বেরোয়া সহজ করে দিন আল্লাহ তালা প্রতিকূলতা বাধা দূর করে দিন আলম ভাইকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা সেহাত দান করেন সার্বিক জীবনের মধ্যে বরকত দান করেন বাধা প্রতিকূলতা দূর করে দেন ভাই আমিন বলি আমরা আমিন বলি মানবীয়া ভাইকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ দিনের মেহনতের জন্য বের হওয়া আল্লাহ সাহস করে দিচ্ছি অনেক কিছু জানার আছে ঠিক আছে ভাই আল্লাহ ভাই জানকে আল্লাহ কবুল করেন ভাইয়ের নাম কি আল্লাহ মেহনত করে আসান করে দিন কবুল করেন যদি নিয়োগ করা যায় খাঁটি নিয়ত যদি করা যায় আল্লাহর কাছে এটাও সব অধিকারী হয়ে যাবে কামরুজ্জামান ভাইকে আল্লাহ কবুল করেন ছাত্র ভাই যারা আছেন তারাও নিয়োগ করি ভবিষ্যৎ জিন্দি আপনাদের পুরোটাই রয়ে গেছে আল্লাহর কাছে আল্লাহর কাছে এরকম দিনের জন্য বের হয়ে গিয়ে আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করে দাও আল্লাহ ফরিদ ভাই তো বহুত পুরাতন সাথী মাশাল আল্লাহ তালা আরো সত্যি সাহস সজ্জার করেন আল্লাহ তালা দিনের মেহনত করা সাহস করে দিন আব্দুল সাত আল্লাহ কবুল করেন আল্লাহ তালা দিনের মেহনত করা আসান করে দিন সহজ করে দিন মাথা প্রতিরোধ করিপক্ষে নিয়োগ করিমিন আল্লাহ বের হওয়া সহজ করে দিন ভাই যদি নিয়োগ করা হয় তো আপনি দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে বের হওয়া সহজ করে দাও সহজ করে দাও এগুলি সত্যি বলল কত বড় দেখেন এই বাদতার পথ খুললেন যে নিয়োগ করবেন আর দোয়া করবেন মার্চে তিন দিনের জন্য ভাই তিন দিনের জন্য দেখি বলেন দেখি ভাই কেকের রাজি আসছেন ভাই তিন দিনের অল্প সময় আছে ভাই আচ্ছা রাখেন তোমাই হ্যাঁ ভাই মমিন মমিনের জন্য সাক্ষী হাদিস আংতুম আচ্ছা প্রথম দিকে মার্চের প্রথম দিকে বের হবে জামাতে যেন আমরা নিয়োগ করি তিন দিন সময় এটা তো অল্প সময় ভাই এই তিন দিনের মধ্যে জুম্মার পরে জুমাবার কত কত দামি সময় এবং রাত যদি এই এজন্য ভাই সকলেই নিয়ত করি আর কেউ বাদ দেয় তো ভাই তো ভাই এখন তো ভাই এখন দোয়া হবে আল্লাহ মাই অনেক ভাই আপন লোকেন আলোচনা হয় ওখানে দোয়া কবুল হয় আর দুরুৎ শরীফ করলেও দোয়া কবুল হয় এই জন্য আমরা দুরুৎ শরীফ করি দরুদ রাহিব اللهم بارک على محمد وعلى آل محمد على وعلى آل محمد وعلى بارك على إبراهیم وعلى آل إبراهیم إنك حبيب مجید والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وآصحابه أدوائیم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وطرحمنا لنكونن من القاسرين তোমার মাহবুব দিন সম্পর্কে দু একটি কথা আলোচনা করেছি মাওলা শ্রবণ করেছি আল্লাহ আলোচনা গুলোকে শ্রোতা বক্তা প্রত্যেকের পলবের গভীরে তুমি বোঝা দেওয়া আল্লাহ এই কথাগুলো এ আল্লাহ মক্তজা অনুযায়ী আমাদেরকে আমল করার তোফিক আল্লাহ তোমার মাহবুব দিন থেকে আমরা দূরে সরে গিয়ে বারবার অপমানিত হয়েছি লাঞ্ছিত হয়েছি তুমি শতভাগ ইজ্জত রেখেছ সম্মান রেখেছ এ আল্লাহ সফলতা রেখেছ কামিয়াবি রেখেছো মাওলাহ মেহরবানি করে মাওলাহ তোমার দিনকে আমাদের জন্য আত্মস্থ করার তৌফিক দম এ আল্লাহ দিনের মেহনত আমাদের জন্য আসান করে দাও সহজ করে দাও এ আল্লাহ যারা নাম লেখাইলো মাওলাহ আল্লাহ তারা এসে মহবত নিয়ে আল্লাহ আল্লাহ তাদের জন্য এ আল্লাহ তাদেরকে তুমি হিম্মত সাহস বাড়িয়ে দিন এ আল্লাহ অনেক যুবক বাইরা ইয়া আল্লাহ নাম লেখাইছে মাওলাহ ইয়া আল্লাহ যৌবন কালের বড় দামি এবাদত মাওলা তুমি মেহরবানি করে তাদের জন্য বের হওয়া সাহস করে দিন তোমার দিন মাহবুব দিন বাউলা আল্লাহ এক একটি মুহূর্তের বড় দাম বাওলা দিনের জন্য যেটা ব্যয় যারা নাম লেখাইছে বাউলা আল্লাহ আল্লাহ এদেরকে তুমি আল্লাহ সত্যিকার হচ্ছে দিনের সাচ্চা দায়ী বানায় আল্লাহ দিনের দাওয়াত নিয়ে আল্লাহ এ আল্লাহ তাদের জীবনকে অতিবাহিত করার তো অভিজ্ঞ মাওলা আল্লাহ আমাদের প্রত্যেককে ইয়া আল্লাহ তুমি দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করো এ আল্লাহ দিনের দাওয়াতের ফিকির নিয়ে এ আল্লাহ দিনের তলব নিয়ে দিনের মেহনতের ফিকির নিয়ে আল্লাহ আমাদেরকে জীবন যাপন করা তো ঠিক আল্লাহ অনেক ভাইরা যারা নাম লেখাইছে এদেরকে ইয়া আল্লাহ তোমার রহমতের হাওয়ালা করলাম আল্লাহ তুমি নিজ রহমতে দয়া এ আল্লাহ তাদের জন্য তুমি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সহায়ক হয়ে যাইব ই আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ নিজ জিম্মা ইয়া আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ আল্লাহ রাস্তায় বের হওয়া তুমি হাতে মাওলা সুস্থতাও তোমার হাতে মাওলা আল্লাহ ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে আমরা দুর্বল মাওলা আমাদের জন্য ইয়া আল্লাহ সুস্থতার তুমি কবুলার মন জল্লাহ অসুস্থতা যদিও নিয়মত ইয়াল্লাহ কিন্তু আমরা এই মজলিস ইয়া আল্লাহ দিনী মজলিস বাউলা আল্লাহ তোমার হাবিবের তুফাইলে এই মজলিসের দোয়াকে কবুল করো ইয় আল্লাহ ইয়া আল্লাহ যারা অসুস্থ বাউলা মুমিন হিসাবে ইয়া আল্লাহ মুমিনা হিসেবে আল্লাহ তার ছোট্ট গুণা আমলকে জরিয়া করি আল্লাহ মাফ করে দিন আমাদের সকলকে দিনদারি আল্লাহ নেই পরেজারি তাহাদের আল্লাহ পিতা মাতা যারা বরযের বন্দি সারা বন্দি আল্লাহ তার আমাদের জন্য সব কিছুই করে গেছে আমাদেরকে আল্লাহ দয়া করে মায়া করে মুখের খানা খাওয়াইছি তারা পায়ের ইয়া আল্লাহ মাটি তারা মাথায় আমরা তাদের কাছে রেডি হয়ে আছি বাউলা আল্লাহ আমাদের গায়ের চামড়া দিয়ে তাদের জুতা ভাড়া দিল ঋণ পরিশোধ হবে না বাউলা সেই দয়ার ইয়া আল্লাহ মায়ার ইয়া আল্লাহ পিতা মাতার বরমুখের বন্দি ছাড়া বন্দি ইয়া আল্লাহ আজকের এই আমল কে জরিয়া করিয়া আল্লাহ তাদের কবরে দেখি পৌঁছায় দাও ইয়া আল্লাহ এই আমলকে কে জরিয়া করিয়া আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের পিতামাতাকে তুমি মাফ করে দাও বাউলা আল্লাহ ইয়া আল্লাহ তোমাকে কেউ চাষ করবে না বাওলা ইয়াল্লাহ তুমি মাফ করলে তোমার কোনো ক্ষতি নাই মাওলা আর তুমি যদি আজাব দাও তোমার কোনো লাভ নাই মাওলাহ ইয়া আল্লাহ তুমি আমাদের সকল মাইয়াকে মাফ করে দাও ইন্ন কান্ত সামি উল আলি ও তু বালই না ইন্ন কান্ত তব্বুলি সুবাহ রব্ডিকে রব্বিল এম্মন সালাম সালি হামিল্লা